আনা মালিক মালিক রজিয়াল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন ফাজারের সালাত অন্ধকার থাকতে আদায় করলেন অতপর সওয়ারিতে আরোহণ করলেন এবং বললেন আল্লাহ আকবার খাইবার ধ্বংস হোক যখন আমরা কোন সম্প্রদায়ের এলাকায় অবতরণ করি তখন সতর্কীকৃতদের প্রভাত কতই না মন্দ তখন তারা ইহুদিরা বের হয়ে গলির মধ্যে দৌড়াতে লাগল এবং বলতে লাগল মুহাম্মদ ও তার খামিশ এসে গেছে বর্ণনাকারী বললেন খামিশ হচ্ছে সৈন্য সামন্ত পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের উপর জয়লাভ করেন তিনি যোদ্ধাদের হত্যা করলেন এবং নারী ও শিশুদের বন্দি করলেন তখন সাফিয়া প্রথম দিহিয়া কালবির এবং পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অংশে পড়ল অতঃপর তিনি তাকে বিয়ে করেন এবং তার মুক্তি দানকে মাহরস্বরূপ গণ্য করেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহি সাবেজ রজিয়ালাহালাহের নিকট জানতে চাইলেন তাকে কি মাহর দেওয়া হয়েছিল তা কি আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলসালামকে জিজ্ঞেস করেছিলেন তিনি বললেন তার মুক্তি তার মার आर मुचके हंसलें